রহমান রহিম আল্লাহ নামে তুমি সে ব্যক্তির কথা কখনো ভেবে দেখেছো। যে শেষ বিচারের দিনকে অস্বীকার করে এত হচ্ছে সে ব্যক্তি যে নিরীহ এতিমকে গলা ধাক্কা দেয় মিসকিনদের খাবার দিতে কখনো সে অন্যদের উৎসাহ দেয় না মর্মান্তিক দুর্ভোগ রয়েছে সেসব মুনাফেক নামাজির জন্য যারা নিজেদের নামাজ থেকে উদাসীন থাকে তারা যাবতীয় কাজকর্ম শুধু প্রদর্শনীর জন্যই করে এবং ছোটখাটো জিনিস পর্যন্ত যারা অন্যদের দিতে বারণ করে